মুসাফ সাদ রদিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন একবার আমি আমার পিতার পাশে দাঁড়িয়ে সালাত আদায় করলাম এবং রুকুর সময় দু হাত জোর করে উভয় উরুর মাঝে রাখলাম আমার পিতা আমাকে এমন করতে নিষেধ করলেন এবং বললেন আগে আমরা এমন করতাম পরে আমাদেরকে এ হতে নিষেধ করা হয়েছে এবং হাত হাঁটুর উপর রাখার নির্দেশ দেওয়া হয়েছে